الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضلله ومن يضلله فلا هادي الله ইহ ইহু আহদ হু শরি ওন ষু অন্য সয়দ না মৌল না মোহাম্মদ আব্দুহ অলহ বি হি বসী র দ ইয় ইবিহী রু র ইন্্লাহমত ভূয় স্লুনা হীন আনো عَلَيْهِ আলৈহলিমো তসলিম সৈিনবীনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى আলিহি আসহাবিহি ও তসলিম কসর কসে أما بعد فأعوذ بالله من السيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما سجر بينهم ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَا وَيُسَلِّمُوا تَسْلِيمًا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ وَالَّذِي بِيَدِهِ نَفْسُ مُحَمَّدٍ لَوْ بَدَعَ لَكُمْ مُوسَىٰ فَاتَّبِعْتُمُوهُ وَتَرَكْتُمُونِي لا ضلال توم عن صواب السبيل لو كان موسى حيا وادرى كان نبواتي لتبعني او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق الرسول والنبي الكريم উদ্যোগে আয়োজিত অবধকার ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং অবধকার সম্মিলনের প্রধান মেহমান আউ্লা রসুল আল্লামা সৈয়দ সালমান মনসুর দামাত দামাদ বারাকা তুহম বিশিষ্ট ফকীয় মহাদিস ইসলামী বিশ্বের কেন্দ্রীয় বিদ্যাপীঠ দারুলুম দৌবন ও শাহি মুরাদাবাদ মাদ্রাসা ভারত উপস্থিত আছেন কাবেলে হেতারাম মহজুদ মোহতারাম হাজরত ওলামা এ কাম মুরুবিয়ান বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ ফকের দরবারে লাখ কোটি সুক্রিয়া যিনি আপনাকে আমাকে এত বড় মহাসম্মেলনে ওলাদের মজলিসে কোরআন হাদিসের মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মোখতাসর কিছু বয়ানের উদ্দেশ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা রসুল আরবি সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক তেলবত করেছি আল্লাহ তালা মেহরবানি করে মহতাশর সময়ে এমন কিছু কথা আমার অন্তরে একা করেন যেগুলোর দ্বারা আমার আপনার সকল আর ফায়দা হয় প্রত্যেককে আল্লাহতালা গোনা মাফ করে দেন প্রত্যেকের নামটা যেন আল্লাহ তাহলে অলির দফতরে লেখাই দেন আর একটু জোরে বলেন কারণ এই দোয়া বড় কঠিন দোয়া অনেক জায়গার মধ্যে মাফিলি যখন দোয়া করি আল্লাহ প্রত্যেকের অলি বানাই দেন আরে রাহেন তখন দুই সেটটা নুরানি মতলা আমিন আমিন আমিন আর যারা খুব বুঝুইয়া মাথাটা নিচে দিয়া চুপ করে বৈশাখে যে মিয়া সাপ টাকা পয়সা ছাড়া মাননা একটা দোয়া করলাম কনজুর তোলা ফোরন লাগব রোজা রাহন লাগবো টুফি বিন্দন লাগব জামেলা তো এই ধরে মুখ দিয়ে আমিন বাহির হয় না এখন শ্রোতার যেই নমুনা শ্রোতার হালাত বুঝলে বক্তার বয়ান লাগে কথা জোরে কন ঠিক নি। ওই যে সর অঞ্চলে গেছি স্পিরিট বোর্ডে যাইতে যাইতে গাছ নাই একটা কলা গাছ চতুর্দিকে নৌকা বেরিয়ে ধুয়েছে যে যাবাই এখানে মাদ্রাসা মসজিদ আসেনি খুচুর বাড়ি অল্প বাড়া মাদ্রাসা মসজিদ নাই কোন ফির সব আই কয় যে না কোনো লগে লোকের আসেনি কয় না কার লোকরা কোরআন বুঝতো না হাদিসও বুঝতো না এই যে নমুনা সমুনা দেখা যায় সব মানুষ তো আলমের কথা বুঝে না ফেস লাগাইও দেয় লোক আসেনি এই যে ফেয়ে লোক মরিত করাইব এখন মাতব মুড়ি দেওয়ার সিস্টেম কি মাতবী করে না পিসা যা কইব তোমরা তা যদি কয় তবা করাইতেছি তবা মাতি করে এক শব্দ বাড়াই পাও না কমাই না। এই কয়েকজন পিসা বান থেকেছে এই দিকে মেয়ে লোক বিশ জন এক জায়গায় জমা হয়েছে মাঝখানে বেড়া মেয়ে লোক যদি বিশ জন এক জায়গায় জমা হয় কথাবার্তা বলার দিকে হাওলাত কারো আনন্দ লাগবো না হেরেই যথেষ্ট আরে বাপরে বাপ কক কক কক কক কক কক যে শুরু করছে হুজুর থামো বেঁধ এখন পর্দার ইফারে আর হিফারে যে ফ্যাস লাগ চেয়ারম্যান এর বাফেও থামাই দরত কথা জোরে বলেন ঠিক নেই মাথার মধ্যে থাবরা ইন্না ঠিক নেই এই জন্য শুধু মেয়ে লোক দায়ী না মাতবোর দায়ী কারণ মাতবর তাদেরকে কথাটা ভালো করে বুঝাইতে পারেনি জোরে বলেন ঠিক নেই ওয়াজ নচের দরকার মাঠে আরো বয়েন ঘুরে গেছি আমি বহুত ফির দেখছি এই যে আমি বয়ন করে গেল আল্লাদের রসুল নবীর বংশধর কত বড় ফির কথা দেখি না ফিরের ছবি সহ দিয়ে ধুইছে আমি এভাবে নজর করিয়া দেখলাম আমার মনে হয় কি মোড়া মোড়া ওইলে মিয়া বন যায় ভিতরে মালফানির দরকার আছে না নাই এই বেড়ায় কইতেছে যে মাফ হাতে বলে হের ডাক্তারুজুরা তার দরকারি কথা আছে হাফেজ নেহামতুল্লাহ কুমিল্লা আমরা তুই সারে দা হে তুই কথা শুনে আমরা জায়গা তো একলা দাঁড়িয়ে গেছে আমরা হাইতে চলে গেছি সাড়ে আট আমার পরে গে আমার ডাকছেন হুজুর আমার ছেলে তিনটা বাচ্চা আপনি কোরআন পড়াই তারবেন নিবেন নিটাই মেয়ে কশোর পরে বেতন দিবেন কত আপনার বেতন দিবে একশো ডেহা এর ফোর উনি যে গে বাচ্চাগুলা আর পরেনি কয় বাংলা ফরে ইংরেজি পরে আর কি পরে কয় গান শিয়ে ক্যাড়াই কয় সিটা ইউনিভার্সিটির থেকে আইসা এক শিক্ষক সিহায় সপ্তাহে কত দি তিন হাজার ওই যুগের কথা এখন মেহমদুল সাপ্তাহে বেতন দিয়ে তিন হাজার তাও সিহায় আর আমি আল্লাহর কোরআন সিয়াম সাপ্তাহে সাত দিন আমারে দিবেন একশো আপনার ওখানে কিরুমা ফিডার দরকার আছে কিন্তু আমার তো সময় নাই ফিডনের টাইম নেই আল্লাহ যদি বাস টাইম পেলে আরেক সময়ের বঙ্গোপসাগরের বাবানের বাওয়ানের আসিল কিন্তু ফিটবোকে ফিরার দরকার টাইম নাই আল্লাহ যদি কোন সময় এই জাতিরে টাইম দেয় ফলানের জায়গাও পাবে না আরে মানুষ দেখছি দেখছি দেখছেন কি না আমি মুসুলিরা শোনাইলো এক যে আমাদের হুজুররে আল্লাহ আল্লাহ এই পরিমান আপনার ফাওয়ার দিছে যে কোন বলি আল্লা এত ফাওয়ার দেয় না এই পরিমাণ পাওয়ার দিছে কোন নবীরে বলে দেয় না তুই ধর কবর তুই আমাদের দায়িত্ব বইলে দিছি এরপরে যদি কেউ আমল না করে অন্তত আল্লার কাছে এই টুক বলার একটু সুযোগ থাকবে কথা জুড়ে বলেন ঠিক কেনা কেবল মোড়া হইলি ফির যায় ভিতরে ফুঞ্জি লাগবোন আপনারা অনুভব করছেন নি অনেক সময় আবার তবলিগের তর্জমা করে বেড়া যা খুশি কয় হ্যাঁ নিজের দিয়ে কুয়ে যায় আর কুদুর ফর মেহমান বলছে হুদ্ মেহমানই তাহলে গুষ্টিও করেন সৌদির লোকেরা পছন্দ করে না কয়স না ভালানা ক মুক্তি হাজা শেখ হাজার মুক্তি শেখ মাহফি কয় ডিউটি করছে মোড়া তাজা উপরে লাল রোমাল লাল রোমার উপরে বিড়া এ হেরে পছন্দ করে আঙ্গ বাঙ্গালির খাই কেবল কখনো মোড়া কহনো বেশি কখনো শরীর আমি হরাই দেবো কিন্তু মা গ্রীপটা গ্রীপে খবরদার গুলো নাগাদের ব্যাপার পাবলিক এর কাছে ধরা ফিরে যেমন কথা জোর দিকনি এই বেড়ারে ঠেলে দিয়েছে মা নামাজ নামাজ জোরে কন কোন নামাজে গাইলিস রুকুর মধ্যে যখন গেছে আল্লাহ হক পার আস্তে আস্তে ধর বিতেসা আল্লাহ রুকুর পরে শেষ দাস পরে না ভাত টাকা বড় বড় হুজুর বিশি গাড়িছে একটু পরে আড়ো মোড়াকি ঘণ্টা খানিক লাগবোই কারণ মাথা নিচে দিয়ে বই হা নিচে আধা ঘন্টা বাড়িয়ে যায় পিছের থেকে ডাক দিয়ে আমি সাপ মাথা তুই হুজুরে হলে গেছে গা তেল কমব হক বাতেল মানুষ এখন গুজার বাকি নাই আগে নবীর গালি দিলে আল্লাহরে গালি দিলে আলিমুলের মাথা ব্যথা হইত এখন স্কুল কলেজের ছাত্ররা বলে হুজুর নবীরে আল্লাহর গালি দিলে হুজুরের কাম লাগতো না বর্তমান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ওই সমস্ত নাস্তিক ফেলে জ্যা মারি দিয়াল গা খে খেসে না আজাদবা কুনি ফরকে জাকারি আদনি মাজ আর জাকার দি আই দরতনে আই ও বেসাবের তোমায় ও এলাকার যুবক বাবারা ব্যবসা বাণিজ্য করেন এমন সব বন্ধুরা বিভিন্ন চাকরি লিপ্ত এমন সব বাবারা প্রত্যেকেরে অনুরোধ করে বলছি বাবা আল্লাহ তালা জমিনের মধ্যে তোমাকে আমাকে নাই হাফের পরিষ্কার দুনিয়ার মধ্যে আসছি আমরা যখন মায়ের ফেটে ছিলাম এই মায়ের ফেটের ছোট্ট মধ্যে থাইয়া মায়ের পেটের মধ্যে রেহেমের মাধ্যমে এইভাবে রক্ত খাইয়া বেশ কিছুদিন জীবন যাপন করেছি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ এমন বড় একটা মায়ের ফেটের থেকে যখন বাফের ঘরে যাইবা বাবার ঘরটা এই ফেটের থেকে দশগুণ বড় পাইবা ঘরটা যে বাড়িতে এই বাড়িটা আরো বড় থানাটা আরো বড় জেলাটা আরো বড় দেশ আরো বড় মহাদেশ আরো বড় এইভাবে সাগর এই গুলাটা পৃথিবী আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাহলে একটা সূর্য বানাইছি যেই সূর্যটা পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড় বাবা আগে আমার মাবুদের বড়ো তোর ইমার অন্তরের মধ্যে আনহ হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ রিজিক এর মালিক আমার আল্লাহ এমন আল্লাহ আমরা পড়েছি কেসি মর্গে দরকিস আমাদেরকে যে অবস্থা পড়াইছেন মাওলানা নী সাহেব রহমতুল্লাহ ওই লালবাগের মুজিবুর রহমান সাহেবের আব্বাস বৈশাটি বইশ হুজুরি কে ঘুমাইত হুজুরে ডাক দিতেন নাম লয়া বাবা ঘুমাইও না খালি হাতে মাদ্রাসা থেকে যাইও না এইভাবে রাস্তাঘাট সব দেখতেন কাশের অধিকারী ছিলেন হুজুরে পড়াইলেন হুজুরে বললেন কোকা পাহাড়ে মনে একটা এলাকা যে এলাকার মধ্যে আজ পর্যন্ত জিন ইনসান পারে নাই আল্লাহ তা এরকম ভাবে এলাকা हाड़े एलिक आल्ला बड़ बड़ एक, एक सी मोरक बनाई मोरग एत बड़ दैनिक सारी ना खेईली मोरगर फैट बड़े ना খায় হাজার হাজার বানাইছে, লক্ষ লক্ষ হাতি সেই হাতিদের খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা করেছেন বৎস বিশেষজ্ঞরা বিশ্বকোষের মধ্যে রাখছেন আল্লাহ তালা সাগর মহাসাগরের মধ্যে বড় বড় নীল তিমি মাছ বানায় রাখছেন এক একটা মাছ এত বড় দিয়া বাড়ি দিলে জাহাজটা পর্যন্ত ডুবা যায় বর্তমানে করছি কিন্তু নিজের ইমান আমল নিয়ে গবেষণা করি এক একটা নীল তিমি মাছ এত বড় বিশ্বকোষের মধ্যে রেখা এক একটা নীল তিমি মাছ দৈনিক দশ টন মাছ খায় আল্লা তালা মাসের ব্যবস্থা করে দেন এইভাবে পশুবাকেরও পাখির তিনি আল্লাহ যথ জীবজন্তু আছে তাদেরকে একবেলা আমি মেহমানদারি করব। আল্লাহ বলেন সম্ভব না এই ঝামেলাই তুমি জড়াই না সুলাইমান নবী বারবার বলার শরী আল্লা তালা পারমিশন দিলেন হা করলেন শুধু মাথাটা পানির উপরে বাসাইয়া পুরো বডিটা পানির নিশি খাদেমেরা মেরা কইরা ডেকে থেকে খাবার মাছের মুখের মধ্যে দিলেন মাছের মুখ বন্ধ করে না আরেক ডেক খাবার দিলেন গর গর করে সব ভিতরে চলে যায় মুখের মধ্যে আটকায় না আরেক ডেখ ডাইলে দিলেন গরগর করে ভিতরে চলে যায় মুখ বরে না এইভাবে দিতে দিতে যে পরিমান খাবার ছিল সব মুখের মধ্যে ডাইলা দিলেন ভিতরে চলে যায় মুখটা কোনো ভরে না দৌড়ে বললেন পয়গ্রাম সব খাবার শেষ হয়ে গেছি মাখের মুখ এখনো বন্ধ হয় নাই তাড়াতাড়ি ডাক্তার বললেন ও মাস মুখ বন্ধ করো না কেন মা বলতেছেন পয়গ্রাম্বর মনে কিছু নিবেন না এখনো আমার এক লোকমা পরিমান হয় নাই অতচ এরকম তিন লোকমা আমার মা প্রতিদিন আমাকে খাওয়াই জুরেক ভান এমন ফকিননি মার্কা দাওয়াত আমরা খাই না এমন ফকিননি মার্কা দাওয়াতের কথা শুনলে আমি আসতাম না সাতি সাথী পায়ে গুর সিজ যায় ওগো আল্লাহ তুমি কথ বড় তুমি কত বড় রিজিক দাতা বাবা এখানে আপনাকে আল্লাহ ইজ্জতের আসনের মধ্যে বসাইছেন বাবা সামান্য একটু চিন্তা কইরা দেখেন এরকম দশ টন শিংড়ি মাছের করা মাবুদে জুড়ি নীল তিমিরে খাওয়া সাতটা সাতটা হাতি জোগাইয়া আল্লাহ তালা ডাক দিয়ে বলেন কপাল করারা এই সিনারি গুলা রাখলাম এই জন্য এত বড় বড় জাতিরে আমি যে আল্লাহ রিজিক দিয়া পাল্টে তুই একটা ফেডের চিন্তায় পড়া পাঁচ মিনিটের জন্য দোকানটা বন্ধ করস না বেসা কম হইলে তোর কি হাতি গোড়া চাফাইয়া দেয় না চৌত্রিশটা শেষ দা কাউ একসঙ্গে ফরস করি নাই রে বন্ধা ফাঁস বারে বাক করে কইরা তুই ফাঁস বারে বাক করে কইরা এই ফরস আদায় করার পরে দোকানদারি করো চাকরি করা এইভাবে এসপি গিরি করো তুমি ডিসি সাহেব হিসাবে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করা স্কুলের বড় উস্ত হিসেবে ছাত্রদেরকে পড়াশোনা করা এই চৌত্রিশটা বন্ধা টাইমে আদায় করে দাও হালাল করার জন্য মাঝে মধ্যে তুমি যেই কাজগুলা করবা হালাল কাজ এই হালাল কাজগুলা। আমি আল্লাহ সব এবার জুড়ে আল্লাহ কেমন দোকান মধ্যে ফল বাবা যে মাবুদ এত বড় বড় জিবিরি জিজিক দিয়া পালতে পারে। তুমি আর আমি যদি খোদার হুকুন অনুযায়ী চলি মাবুদের চলি আল্লাহর রিজিকের জন্য এই মানুষের কাছে নত করা লাগবে না জোরে বলেন ঠিক কেনা রিজিকের মালিক জোরে বলেন কে হায়াতের মালিক কে কেউ হুগার করছো আল্লাহ এ হায়াত যদি আল্লাহর হাতোনা রেখা এমপির হাত দিত দিতু হয়তো কিছু নইতেন মসজিদের ইমাম সাহেব হায় হাতের লেগে ডাক্ষি করে যাইতো ফারতনি আর যদি এরকম কোন মাইসের হাত দিত এমপি সাহেবের মন্ত্রী সাহেবের বা আমার সাহেবের ওই এলাকার মধ্যে বছর দিছি যা কি বাক্যা বইয়া তো নিজে কিছু দি তো বৌরে কিছু হালারে কিছু কিছু বাইরারে এর ঘরে সহালে আমি গেলে যা এদিকে বারোটা রাগ শেষ কথা জোর ঠিক নেই কারো হাতও দেয় না কার হাতে রাখছে মোট কথা হ্যাঁ দুঃখুকার করে মানুষের হাতে যদি দিত মা গো মা এই তুই মর তুই মত তুই মর তুই মরিটে সব মাইরা কোন জলিমুদ্দি রাতে আল্লাহ কি দেয় নাইটার ব্যাপারে কিছু চন্দ আছে ভালা ভালা মানুষ সালামালকে দিয়ে ইয়া ইয়ে করো তো আল্লাহ খাওয়াই ইটা মানি আপনারা খাওয়াই কে ক মা আমার তিনটা কারণ আছেন আপনি হোনের নাই বুঝাইতো চাই হ্যাঁ রে খাওয়াই কে রায় কথা কন না মুসলমানা রেডি করছে আইয়া দেখে ডাইনি টেবিলের মধ্যে খাওয়ানোর অভাব নাই দেখা কয় বিবি তুমি তো ফাগল হয়ে গেছো আমার খাওয়াইতে আর মালিক আপনি দুনিয়ার মাইসা খানা খায় আপনার খাও মুনা খা খাও কে কি ফতম নম্বর দেখি কে গরুর গোছ আমি গরুর গোছ খাইনা আমার কেসা কে কি কহিদা চিংড়ি ক আমার চিংড়ি খাওয়া আমার এলার্জি বেড়ে যায় ও হি দেখি কে খাসি ক খাসি গেলে কোল্ড স্টোর বাইরে যায় ও হি দেখি কে মাস মাছ মাগু মা বোয়াল মাছ আমার এই হজম শক্তি করে মাজা এর জন্য ঘুরেয়া এ মাতা তাই না কর তুমি কষ্ট করছো ধন্যবাদ তবে একটাও আমার চলতো না বৌ কহিন কি আত্মসালে হলুদ মরুজ দিও না আর সহালে খাইবিন কি কর সহালে রং সাবা নাই বা চিনি সারা আর দুইটা টুস বিস্কুট বেদি কয় এত দিনে হুজুর আজ আমার ভিতরে ঢুকছে রিজিকের মালিক মানুষ না রিজিকের মালিক মানুষ না যদি রিজিকের মালিক মানুষই তো মালিক আল্লাহ না রিজিক এর মালিক জোরে বলেন কে হায়াত মৌথের মালিক ও কে কথা সংখ্য মঈন উদ্দিন চিস্তি আজমিরি ফর থেকে বলেন রহমত আলে বাবা আগামীকালে জমাতে করবা তোমাদের ঠিকানা হইব জান্ন ঠিকানা জোরে বলেন কই ফর থেকে তো এক্ষেত্রে মোটামুটি কাকুর ওদের গিট্টা দিয়ে ধুইছে কালকের ফজরের নামাজ গুল না হয় ঙ্গি ছয় রঙ্গি টুপি মাথার দিয়া সারা রাত আগের কাতার ফর কাতের বই এক ঠেলা ঠেলি করে অস্তিত এরপর এদিন মাগ্রীপের আজান দেয় বই দোহানো বই বিড়িঘা আর এরম একটা মাগরিমের টাইম আজানো হয়ে গেছে বিড়ি টানস কয় আমাজ আমরা আমরা এই বাউ তুই বিড়ি গাইতে বইছি কয় কি বাউ করছ কুজুর ওয়াজ করছে একটা সবে কদর ঠিকঠাক মতো আদায় করলে কমপক্ষে তিরাশি বছর জমা আছে দুমার লোক আসেনি আরে কথা লাম বুঝি তুই যে এক রাত আবাদত করছো তোর আবাদত কবুল হইলে না সব পাইছি কবুল হইসেনি কবুল হওয়ানোর তো লক্ষণ বুঝা যায় না ওই ফরিদপুর মৌমিনের কামলা আজকাল দশ বছর পর্যন্ত এই বাড়িতে আমি যদি কাম পছন্দ না করতাম প্রথম দিন আওনের ঘরে দুইটা থাবরা দিয়ে বার করে দিতাম আমার বাড়ির কামলা রাখতাম না কথা জোরে বলেন ঠিক আল্লাহ তালা বলেন বন্দা এক অক্ট নামাজ পড়ার পরে মসজিদ দেখলে যদি বমি বমি বাপ হয় বোঝা গেল যাই কুদুর হাজিরা দিতে গেছিলা। মা তোমার নামাজ পছন্দ করে নাই যদি করত সবে দিন জোহরও নিত আসর মাগরিব নিতরে যেহেতু আর ডাকে নাই বুঝা গেল তোমার কাম মাওলা পছন্দ করে নাই জোরে বলেন ঠিক দাঁড়ায় সকালবেলা যখন নাস্তা খাই আমরা পর ওরা খাউনায় খাউনায় ব্যস্ত মাসে না মানুষের টেকা পয়সা যত বেশি হয় খাওয়ান লোক আস্তে আস্তে কমিয়া যায় কথা জোর এখন ঠিক নি। মানুষের কথা বাদ আমার নিজের কথা হাত হাজারি যখন পরি ওই নির হোটেলের মধ্যে সকালে নাস্তা খাইতে আইতাম একটা ফরনের পরে মেসের খেল ঘুরতো রে ফোলা খাসি মুরগি যা ডিম এই হে এরপর করতো হিরো চাইতাম না পয়সা নাই তৈরি লাভ নাই পরের ফতম প্রথম দুই একদিন বাজি দিয়ে খাইতাম এর ফলে বাজির টেহাও থাকতো না এখন হোটেলে বই খাইলে তো কিছু না কিছু লাগবো কথা জোর ঠিক দুনিয়ার রুচি ফের টাকা নাই পর এই ফোয়ার ওটা বইটা রুমের মধ্যে নিয়ে আস এ শুধু ফোয়ার ওটা খাইতাম পানি খেতাম খুব শান্তি আর এখন ইচ্ছা করলে কত খাউন ঘুরে কিন্তু কি নাই রুসি নাই কথা না কি নাই ওই মুফিদু তলিবিন কিতাব আমরা পড়ছি এখনো মাদ্রাসায় পড়ায় কৌমি মাদ্রাসায়নি না চৌধুরী বেদ যাক গেছে চৌধুরী বেদ গিয়ে ডাক্তার চৌধুরী সাপি মুসাফিরের জায়গা কয় আমি আলাদা গর্বা নেইছি আয় আসন এরম খুব আপ্যায়ন করে এরম লোক আসেনা আল্লাহ রহমতে একটু আনবেন কলাটা হলাই দেবো আর হৌর বাড়ির থেকে যদি আইয়ে কোথা থেকে উঠতে চান কিছু কিছু মেয়ে লোক সব না অত স্বামীর বাড়ির যে বাপ বাই বাতিজা এগুলো হল রক্ত এই রক্তের সাথে গাদদারি করলে হাসুর মধ্যে আল্লাহ তারা বলবেন আলামান কাতা আনি কাতা হুল্লা রক্তের সম্পর্ক যারা বিচ্ছিন্ন করছে আমি আল্লাহ তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন বেড়ারের রুমের মধ্যে ঝাঁকা দিয়া গরম এসে কইয়া মুসাফির কয় কি খাইবিন থেবিনে কিছু কয় না ফের কি বউরোক মেহমান বলে খাইত না বউ ভালো মানুষ তো কয় রাত্রে না খাইয়া থাকাস নতের খেলা খাট না খাক আপনি লইয় যান কি আছে রুডি আছে কটা ক দশটা আরে এতো খাইবোন কলে খাইবো না খেলে লোক দেশ রুটি নিয়া মুসাবির সামনে থুইছে থুইয়া কুজুর আপনি অজু টুজু করে রেডিওয়া বইয়েন আমি আপনার লিখে ডাইল আন্ত দশটা রুটি থুইয়া যখন ডাইল আনতে গেছে আইয়া দেহে ডাইল সার এই রুটি খাইয়া আইন আরও খাইবো খাইবো বা বেড়া কনারিলা ইনারিলা বেড়ার তো কি দেয় না রাতে এইভাবে চৌদ্দ সাপ দশ বার গেছে দশটা করে রুটি আইনা থাকলে কয়ডা আনছে হিসাব করে কথা কন না কয়ডা একশোটা রুটি আনছে ডাইল আনলে রুটি নাই রুটি আনলে ডাইল বৌ কয় আপনি যে খেল দৌড়াছে কয়জনে ঘা কয় বেড়ার বর্তাছে না তো না মেহেমানের গুল্লি মারি জিরেই লিঁড়ে এটি রেয়া পরে গেছে গিয়া দেখে যে হেটার মন বালা না তুই খাইব খাইব বা কো হুজুর এই আমি কই কারী উমুক গেড় যাইবেন কই কুমুক গেড়াম হেন যাইবিন কীতে কয় সেখানে তবি বে অভিজ্ঞ একজন ডাক্তার আছে চৌদ্দ সাহেব কি ওষুধ নাকি কত জায়গা ডাক্তার না কি রোগ আমার মুখটার মধ্যে খাওয়নের নাই খাওয়নটা বমি বমি বাবাহে এই জন্য ডাক্তার বিচারটাছি চৌদ্দি সাহেব আপনার বাসে রাহো ওষুধ খেয়ে যদি আপনার রুচিটা ভালোই যায় মারি কথা জোরে বলেন ঠিক নাই, বেশ কম আছে না সকালবেলা যে রুটি খাইলে এই রুটিটা হজম হয়েছে না হয় নাই এটা বুঝার লেগে কি ডাক্তারের কাছে গে ফেট তার পরীক্ষা লাগবো তো ফজরের নামাজটা যাব ফলেন এই নামাজটা কবুল হইছে না হয় এই রুটিটা হজম হইছে কি হয় নাই ফ্যাট শিরা দেখার দরকার নাই জোহরের টাইমে যখন খিদা লেগা যাবে অন্যন্য মানুষেরা যখন খাবার খাইতে বসবি আপনার মন যদি পাগল হয়ে যায় ঘরের মধ্যে না থাকলি আরেকজনের থেকে এই অবস্থাটা দেখেলি মানুষে বিশ্বাস করবি সকালবেলা যে রুটি খাইছিল বাবা এই রুটিটা হজম হয়ে আছে দুপুরে যে তো খাইতে মন টানে ইতেই দলিল সকালের নাস্তা হজম আল্লাহ নবী ডাকেন হাদা মাফার জন্য একটা থারব সকাল বেলা ফজরের নামাজ ফরলা এটা আল্লাহর কাছে কবুল হইছে কি না জোহরে টেমেটের হওয়া যাবে জোহরের সময় যদি কেউ দেয় গলের মত হয়েছে গেছি হুজুর পানি না পাইলি তখন নামাজের সিস্টেম কি হুজুরে বলছেন বাবা তুইও করতে হবে এই যে জহরের টাইমে লোকটা নামাজের খিদা লেগে গেছে ফাগল ফাগল বাপ আমি বলেন বন্ধা ওই আল্লাহ। এক বক্তা যদি একবার ওয়াশ করে বাবা এই ওয়াশ যদি এলাকার লোকের পছন্দ করি দেখা যায় দ্বিতীয়বার আবার দাওয়াত দেয় বারবার দাওয়াত দেওয়া ওনার কবুলিয়তের লক্ষ্য যে লোকটা একবার নামাজ পড়ার নামাজ পড়তে যায় জহুর ফুঁড়া খিদানি না আবার আসর আসর আবার এটা আমার মুখের বানান্য কথা না বাবা মৌসুবী রহমতুল্লাহ মুসনবী শরীফের মধ্যে লেখছেন এই মুসনবী শরীফের মধ্যে লেখছেন এ গোফতে ইবিল গো গোফত ইব ইসকে আয়ে আরে গো ইহামা আল্লাহ হরা লাই কে গো গোফত আল্লাহ হর্বাই আদ রসু যদ পাইকে মা একজন আল্লাহরু অলি সয়থেন এগুলো আল্লাহর কবুল হইছে কিনা আল্লাহরে জিজ্ঞাসা করছিল গেছি আমার এবার জানি কবুল হয়নি আসমান থেকে এলহাম আওয়াজ আসে গোপতে আ আল্লাহ রা মাস গফতে আল্লাহ রাইকে মাস বন্ধা আমি যদি তোর এবার কবুলইনা করতাম তোর জিকির যদি কবুলই না করতাম একবার আল্লাহ বিমিশন দিতাম না একবার মসজিদ আসার পরে আরেকবার মসজিদ আসার দরজায় লাগায়া রাখছি তুই কি বুঝুস না বন্ধা দশ বছর যেই মালিক একই বাড়িতে কামলা রাখে বুঝে গেল মালিককে কামলা পছন্দ করে যেই বন্ধারে আল্লাহ পছন্দ করে তাইলে বাবারা নিজের আবাদত নিজে পরীক্ষা করে দেখেন মাঝে মধ্যে জুমার নামাজ পড়ার পরে এই ছয় দিন যদি আমার নামাজ পড়তে মন না চায় সবে কদরের নামাজ পড়ার পরে ঠিক কিনা হাজি আমদা মহ কি রহমতুল্লাহ দরবারে একজন বুড়া মুহিদ জিজ্ঞাসা করলেন হুজুর কখন জানি মৌতাইসা যায় জুর মনের মধ্যে আমার একটা আল্লাহলির কাছ থেকে সমাধান করতে চাই নামাজ না ফুয়ে শুয়ে থাকেন ফজুরের পরে আমার সাথে দেখা করলেন তখন জবাবটা করে দিব আল্লাহ কথাটা শুই না বাড়িতে চলে গেলেন বাবারা এসান নামাজের আজন যখন শুরু হয়ে গেছি নামাজি মানুষ আসানের পরে নামাজ পারে না মনের কিছুতেই পারে না কেসা লেখবে খবর না বুয়ার জিরা হি মঞ্জিলা কেসা লেখবে খবর না বুয়ার জিরা হি মঞ্জিলা আল্লাহ রিজারা তারা অনেক সময় মধ্যে আইসা এসার ফরস আদায় করলেন আবার বিতের নামাজ এই জন্য বিতের নামাজ শুধু দুই রেখা সন্ন্যত মহাকাদা বাদ রাখলেন মনে মনে বললেন হুজুরের কথাও থাক আমার কথাও থাক ফরজ না থাকতে পারলাম না এই জন্য নামাজ কলমা শেষ করিয়া বাবা লোকটা যখন বাড়িতে চলে গেলেন এইভাবে যখন ঘুমাইলেন বজা হেরে গার হামা মরদমনাশিস্তা বজের হামা মরদমনা ববা টেন বাড়াকাত দম্বানি মোলাকাত নবীর না ফুয়ে যখন আল্লাহর বলি ঘুমাইলেন সাথে সাথে স্বপ্নে আল্লাহ নবীর সাথে মোলাকাত আমি নবী কি দোষ করলাম আমার সন্ন্যত তুমি কেন ফরলানা তাড়াতাড়ি শোয়ার থেকে উঠ তাড়াতাড়ি করে সন্নত ফর কারণ তোমার মধুমাকা সন্ন্যতের আমল আমার রজার মধ্যে না গেলে আমি নবীর কাছে শান্তি লাগে না বাবা কিছু কিছু ছাত্র আছে না শিক্ষক বন্ধার সাথে মন সম্পর্ক হইয়া যায় তাদের অবাদত নবীর রওজায় না গেলে আল্লাহর দরজায় না গেলে স্বয়ং আল্লাহ তার অসহ্য করতে পারে না জোরেখান আল্লাহ অন্য নফল তাহা ফজরের পরে যখন আল্লাহর অলির কাছে দেখা করতে গেছে হাজি এম দাদুল্লাহ মহাজের মক জিজ্ঞাসা করলেন চাষা আমার রেজাল কি আমি যে বলছি না ফিরে ঘুমানোর জন্য কি করছেন আমাদের সন্ন্যত ফরাই হাজি আমদাদুল্লাহ মহাজী সাহেব বলেন বাবা আজকে চল্লিশ বছর পর্যন্ত আমি আপনার নামাজের হাললাত দেখতেছি এই নামাজের হাললাত দেখা अपनी जो बल नामज कबुलना सर अपना जवाब दीना আপনার নামাজ কারণে যেমন আল্লাহর আপনি যদি ফরজ না ফিরে ঘুমাইতেন আমার একান্ত বিশ্বাস মাবুদের সাথে আপনার মোলাকাত হইয়া যাইতো মাবুদে আপনার ফরজ ফরাই সারতরে কান আল্লাহ না বড় নেতা জুনেদ বোগদাদি রহমতুল্লাহ খাদমির সঙ্গে নিয়ে সফরী রোয়ানা দিছেন কত দূর যাওয়ার পরে বাবা নামাজের যখন সময় হইয়া যায় নামাজের সময় হওয়ার পরই জোনেমের জিজ্ঞাসা করলেন বাবা দেখো দুই একজন মুসুল্লি পাওয়া যায় কিনা অন্তত একজন মুসুল্লি মুসুল্লিজ আমাদের দুইজনের সাথে একজন তিনজন হবে তিনজনের একটা জমাতে হবে জোরে বলেন ঠিক কেনা ও কথা কয় না কয়জন তিনজনের একটা জমা তৈবো খাদেমকে হুজুর এখানে মুসুল্লি ফামু কই হুজুর কর দেখ একটু হুজুর ফাইছি কি ফাইস কই ফাহারের মধ্যে মানুষ লাকড়ি কাঠুরিয়া হুজুর বল যা কাঠুরিয়া খবর দে। দেয়া সালাম জানে বলে নই নিচে জোনায় বগদাদী দি হুজুর বই রিছে আমাদের বলছে নামাজে সরিয়ে গইতে বলার সাথে সাথে গুড়ালটা ফালাইয়া সোজা নিচে লামছে হুজুর দাঁড়ান দাঁড়ান আমি রেডি হুজুর করে কি দাঁড়াইতো করা নামাজের কথা কুইশিয়ে দাঁড়িয়ে পড়ছে নামাজ ফরজ উজু করা ফরসিয়ার সাথে সাথে ডাক দেয়া বলেন আল্লাহ রি আমি আপনার মতন বড় আলেন না আপনার মতো কোন বুজুর্গ না কিন্তু আমি একজন হকানি ফিরের মরিত আমার ফির একজন আল্লাহওয়ালা আমার ফির একজন বুজুর্গ আমি আমার ফিরেরও ছিলা এইটুটুকু জানছি আপনি অজুর জন্য আমাকে ধরের কাছে না মুসলমান কখনো কি ছাড়া থাকে না এই কথা যখন জোনায়দ বগদার হিসেব শুনছি আরে বাপর ঠাইমে গেছে গোমা। না নাই মুসলমান বলে উজু ছাড়া থাকে না এটার অর্থ লোকটা সব সময় কিসের হালতে থাকে উজুর হালতে থাকে খাদেমের ডাক কয় খাদেম রে কই জি হুজুর কই লোকটার চেহারের মধ্যে ইমান দেখতে যদিও কাঠুরিয়া দেখা যায় কিন্তু আমার মন চাই আমাদের ইমামতি কাঠোরিয়া করবো জোরে কান সবাহ যান কাঠোরিয়া ভাই আজকে আমরা অলিয়ান লাগে পছন্দ আমনের আমার পছন্দ একরকম ওনার এক নজরে জাহের দেখে সাথে এমন একটা অলির পিছনে নামাজ সরছি আল্লা হাজার নাজের হুজুরি কলিল হয়ে গেছে এরকম চোখে পানি এসে গেছে এরকম প্রত্যেকটা সুরাকের সাথে সাথে বেশি লম্বা করে ফেলছ আবার কোন গুলা তাড়াতাড়ি করে ফেলছ তোমার নামাজ ও পছন্দ হয়েছে চূড়া কেরাত পছন্দ হয়েছে কিন্তু রুকু শেষটা মাঝে মাঝে লম্বা হয়েছে সোজা করিয়া আমার এমন একটা হালাত হয়েছে নামাজে দাঁড়াইয়া রুকু সের মধ্যে গিয়া মাবুদের দরজায় কাঁদতে থাকি পায়ে পড়া চোখের পানি ছাড়তে থাকি যতক্ষণ পর্যন্ত মাবুদি। কবুল করার ইশারা না করে অতক্ষণ পর্যন্ত আমি কাঠোরিয়া রুকু সে থেকে মাথা উঠাই না সবান আল্লাহ জোনায় বকদাদিরহমদ তুলালে অবাক হইয়া বাবা আগের বুজুর্গির থেকে এই বুজুর্গিটা আরো বড় তুমি একজন আওয়াম লোক হইয়া অলিয়াল লোদের জোতা সোজা কইয়া নামাজের মধ্যে যেই রুহুটা অর্জন করেছনে বুক দাদি নিজেরে ছোট বানাইয়া বললেন এই রুহুটা আমিও তো অর্জন করতে পারি না ও এলাকার যুবক এই চাকরি ফাসাদের জমানা। নিজের জ্ঞান না এই যুগে হক খানি সাথে সের কাছে আমরা যদি মেহনত না করি উল্টা ফাল্টায় জুড়ি চলে যায় মা পাওয়া বড় কঠিন হবে জুড়ে বলেন ঠিক এই কথাটা বুঝলি শেষ করতেছি এই মহিনুদ্দিনে জান্নাত ফাইলে মুসুলির অভাব থাহিনি একটু পরে বল আর একটু কথা আছে কি আগামীকাল ফজর ফললে যে জান্নাত ফাওয়া এই খবর যে প্রচার করবো হ্যাঁ জাহান্ন অহন এই খবর সচর করবনি কথা কন করবনি পথ থেকে নিয়ত করে লিস আল্লাহ ফুটেরও পইতাম না গৌরও পইতাম না বাইয়ের কই একই বেজাল হুমনি নিজের নামাজ নিজে ঘুরে জান্নাতে যান হক কথা যে বলবো হ্যাঁ চাকরি জাইব গা হক কথা যে বলবো হ্যাঁ মামলা খেব হক কথা যে বলবো হ্যাঁ জেলে যাইব এরুম বয়স যদি দেহাই কে হক কথা জানিনারও তো হক কথা বলবনি দরে সব শুভয়ে যেত না কথা জোরে বলেন ঠিক নি সব থেকে নিয়োগ করছে কারণ না যাইব না, কিন্তু একটা লোক মিন চিস্তি উনি দোয়া করেন আল্লাহ আমার হায়াত দাও আমি ফব থেকে ডাকবো আমার দেশের মানুষ গুনাঘার একক নামাজ পড়ি জান্নাতে যায় আমি রিক্সের মধ্যে যাবো এতে যদি আমার জাহান নামে যাওয়া লাগে আমি জাহান নামেই জ্বলবো দেশের মানুষের জান্নাতে বানাবো বাহান আল্লাহ এইটাই তো আমাদের কর্মসূচি আমরা হক কথা বলার দ্বারা একটা দিন হারা মানুষ যদি দিন পায় আল্লাহ আল্লাহ করবো না সকাল বেলা দেখেন হাজার হাজার মানুষ হজুরের জমাতে হুজুর এত বড় কৈলা কারাই মানুষের দাওয়াত দিছে ময় সৃষ্টিকে হুজুর আমি তাহলে কি তুমি জাহান নামে রাখুন না কত মিশে চুরি করে জাল খাড়ে দাহাতি করে জল খাড়ে বা খারাপ কাজ করে চাকরি হারায় ভালো কাজ করে যদি চাকরি জাগা এতে দোষের কিছুই থাকে না আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দেয় জোরে বলেন ঠিক কিনা परीक्षा कर लोतर दरद कार दिल की दिलर भरद ना सब दर पाती एक, एक मरद से तुम्हारे बुक बो मिलाओ तुम्हार जन दुआ যে তোমার চেহারার দিকে তাকাবে সে হেদায়ত পাবে যে তোমার বই পড়বে যে তোমার কাদ অন্তরের মধ্যে নিয়ে যদি কেহ কথা বলে আল্লাহ তার কথার দ্বারা হেদায়তের নূর চমকাই দেয় কথা জোরে বলেন ঠিক কিনা মেয়ে লোক গুলারে উলঙ্গ করে জাঙ্গা ফরাইয়া হাজার হাজার পুরুষ দেখতেছে আর আগুন লাগাইয়া ফুড়তেছে যুবকদের ফ্যান এরম লঙ্গি ফরা গলার মধ্যে টায়ার ফেসাইয়া ফায়ের মধ্যে সিগুল লাগাইয়া আগুন লাগাইয়া লাগাইয়া ফুটতেছি এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখতেছি বাংলাদেশ সরকার প্রতিবাদ করছেন আমরা मिशिल आंदोलन मुस्लिम मध्य नगुरन करेता दाफन हो जो कदम তবে আমরা আমরা সংখ্যালঘুদের উপরে নির্যাতনের পক্ষে না আমরা এখনো তাদেরকে দাবি জানাইতেছি সারা বিশ্বর পক্ষ থেকে দাবি জানাইতেছি এর এরপরেও যদি মুসলমানদের উপরে আগুন জ্বালানি বন্ধ না হয় কলজা চিরা বন্ধ না হয় যেদিন বিশ্বের মুসলমানদের হাতে আগু আসবে ওই দিন বুদ্ধদের বাবার ক্ষমতা থাকবে না এ আগুন নিবাইতে পারে আল্লাহ তাদেরকে আল্লাহলা তাদেরকে হেদায়ত দান করেন যদি হেদায়ত তাদের কফালে না থাকে যেই হাত মুসলমানদেরকে আমার মা বোনা যেন হাসতেছে আল্লাহ তাদের চোখ গুলা যেন অন্ত বানিয়ে দেয় সারা বিশ্বের মানুষ আজকে তাদের জন্য কাঁদতেছে এখনো তাদের দয়া লাগে না অথচ বুদ্ধ ধর্মের মধ্যে জীব মহাভাব এই বুদ্ধ ধর্মের বড় বড় পুরোহিতেরা হাত হাজার সাক্ষাৎ করছে। যে হুজুর এটা আমাদের ধর্মের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই, নাই, রাষ্ট্রের মধ্যে কোন তারা এই কাজ করতেছে এটা জাতিয়ে জানতে চায় কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ করুক জোরে বলেন আমিন ইমতিয়াজ আহমদ সিব্বির ভাই আমাদের আলমুল আহমদের বড় স্নেহের এটা আপনারা জানেন তো সে নিজা আলেম না হইল তার সরাফিরা সব বাংলাদেশের বড় বড় আলেমদের সাথে